মানবতা সমাধান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 बरजात्री खावा दवा बर बस आमज पड़ार ढंगे केबला मुखे सामने कहेबे पड़ा विगे बर सामने एक पितलर थालाते पान रखा आपारि रखा आचु मोहर रखा आनारसी शाड़ी रखा आजी सहेब जिज्ञासा करबें कि गो कत दिनमोहर दिनमोहर कत दिनमोहर বাঁধা হবে দেখেন দেন মোহর আগে থেকেই দেন হয়ে গেল শুধু মোহর না দেন মোহর মোহর কত তখন বরপক্ষ কম করে বলবে আর কোনে পক্ষে বেশি করে বলবে বরপক্ষ চাই যাতে অল্প করে আর যদি সে নিজেই মোহর নিয়ে বসে আছে সেখান থেকে কিছু দেবে বর পক্ষ বলছে পাঁচ টাকা বাঁধুন আর কোনে পক্ষ বলছে না পঞ্চাশ হাজার টাকা বাঁধুন এখন এই নিয়ে চাপা ও বলছে কম করো ও বলছে বেশি করো যখন পঞ্চাশ হাজার টাকা কমে নামবে না কোনো জায়গাতে এক লাখ টাকাও হয় এক লাখ টাকার কমে নামবে না তখন বরপক্ষ আর চাপা করে না আর তর্ক করে না পাশ থেকে বোনায় কিংবা কোনো মুরব্বি বলে দেয় বাবা কি দরকার আছে ছেড়ে দাও কে তো আর করে না এমনি বানতে হয় বাঁধা হয় কত এক লক্ষ টাকা তারপরে বলে ওগো নগদ কিছু দাও নগদ কিছু দাও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 সেটা পালন করতে হবে যে পরিমাণ চুক্তি ও ধার্য হয় তা সৌজন্যের সাথে খোলা মনে উদার মনে দাতা মনে আদায় করতে হবে পরন্তু তা আদায় করতে কোনো প্রকার ছল চা করলে অথবা মাপ করতে চাপ প্রয়োগ করলে মুসলিমের জন্য অবৈধ নয় বাসর রাতে সে তো সেই মাফ এখন নতুন কনের বেছে এসেছে আপনার সঙ্গে এখন হয়তো পরিচয়ও নেই আর যদি ভালোবাসার বিয়ে হয় আলাদা কথা প্রথম রাতেই কালকে তুতুকারি করছিলো আজ তুমি তুমি করবে তাই না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 পড়িয়ে নিয়ে এসে স্বামীর পা তলে করিয়ে দেওয়া হলো সমাজ এই সমাজ যে মহিলাকে ফাঁকি দিতে চায় সেই সমাজ যে মহিলার নির্যাতন চালায় মহিলাকে ফাঁকি দিয়ে সেই মহিলাকে করিয়ে বলে অমুকের মা তোমার মোহরের দাবি মাফ করে দাও যাকে মাপ চাওয়ার কথা ছিল সে মাপ চায়নি সমাজের মুখে তাকে বলা হয় তোমার মোহরের দাবিটা মাফ করে দাও এই ক্ষেত্রেও কি ওই মহিলা মাফ করব না বলতে পারবে মোটেই না ওই বাসর রাতের মহিলা সেও যেমন অন্তর থেকে হয়তো মাফ করবে না পরে তালাক দিলেই বুঝতে পারবেন মাফ করেছে না করেনি যেমনি তালাক দেবেন এমনি সেই মাপটা সাফ হয়ে চলে আসবে আমার টাকা দাও তবে আমাকে তালাক দেবে আর তুমি না দিলে তোমার বাপকে দিতে হবে কোর্টে গিয়ে কেস করলে খালাস দিতে বাধ্য তাই না হ্যাঁ তাহলে মাফ হলো কী করে মুখে তো বলেছিল যে হ্যাঁ মাফ করে দিলাম সংসার শুরু করলে যেমনি তালাক দিতে গেলে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 স্বামীকে তবেই হবে আর নচেত মুখে আর সময় এলে সেই মাপ সাফ হয়ে গেল তাহলে পরে সেটা মাপ হবে না আল্লাহ তালা বলছেন মোহরের গুরুত্ব আরোপ করে এবং এই সম্পর্কে বিধানে আদায় করে দাও পরে তারা খুশি মনে ওই মোহরের কিয়দংশ ছেড়ে দিলে সবটা দিতে পারলে না ওই যে দশ টাকা শোধ করেছিল দশ টাকা নগদ দিয়েছিলে আর বাকি যে টাকাটা ছিল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 হাসান জাহাঙ্গীর আলমের উপস্থাপনায়সলামের মূল ভিত্তি করতেছে আর কি আছে মমিনের দায়িত্ব জানার জন্য দেখুন সম্প্রচার সকাল সাড়ে ছটায় বাংলাদেশে পরিচর্যা ছাড়া কোনো জিনিসই তার সৌন্দর্যতা টিকা রাখতে পারে না ঠিক তেমনই ইমান ও আমলের পরিচর্যা ছাড়া একজন মমিনো তার লক্ষ্য উদ্দেশ্যে পুজতে পারে নাহনের দর্শে আমার সাথে থাকুন দেখুন রিয়াজুসীন কাল সন্ধ্যা ছটায় সম্প্রচার দুপুর বারোটায় বাংলাদেশে বাংলায় पालन कार्य समपरिमा नेक तबलर नेक कमापे मानुष के अकल्याण दिखे आहवान जाना तरह अनुरूप पाप যে তার উপর আমল করবে তবে আমলকারীর কোনো পাপ কমানো হবে না সহি মুসলিম চতুর্থ খণ্ড এল অধ্যায় হাদিস সংখ্যা ছ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 তাই অধিকাংশ বিবাহে নামমাত্র মোহর বাঁধা হয় অনেকে নাটক প্রদর্শন করে থাকে অর্থাৎ কেউ বা পঞ্চাশ হাজার টাকা পণ নিয়ে মোহর দিয়ে থাকে না বেঁধে থাকে পণ নিল এখন তো হাজার যুগ নেই তাই না আমি আমার যুগের কথা বলছি তখনই পঞ্চাশ টাকা ছিল তো পঞ্চাশ হাজার টাকার যুগ এখন নেই লাখে পৌঁছে গেছে তো লাখ টাকা নিয়ে লাখ টাকা বাঁধে কিন্তু দেয় টাকা এক টাকা বা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 मोहर दफ करते क्यों सदा काफने मुख ढाग स्त्री के लाल पेड़ शीये समाज है क्योंकि स्त्री की तरह ऋण सहजाय आदाय क्यों एत अवहेला ना कि से स्वमी करुणा छाय पाशे वस कर ऋण परिशोध नये स्वमी भलोबाशा भलोबासश पाए आशाधारिणी था ऋण परिशोध नये स्वमर ओपर स्त्री बहु अधिकार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 আর রিজালক কওয়ামুন আল নিসা পুরুষকে মহিলার কর্তা বানিয়েছেন আল্লাহ তালা সৃষ্টিকর্তা নিজে এই জন্য ইসলামে নারীকে পুরুষের সমান সমান অধিকার দেওয়া হয়নি বরং নারীকে তার যথার্থ অধিকার দেওয়া হয়েছে আর এটাই যথেষ্ট যে নারীকে বঞ্চনা গঞ্জনায় রাখা হতো যে নারী অবহেলিতা এবং বঞ্চিতা ছিল সমস্ত ধর্মে সমস্ত পৃথিবীতে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 পুরুষের অধিকার বেশি আছে কিন্তু নারীর অধিকার যথার্থ অধিকার আছে যতটা অধিকার দেওয়া দরকার আল্লাহ তারা তাকে ততটা দিয়েছেন যদিও সমান দেননি সুতরাং এটা অন্যায় না আল্লাহর বিচারে এটা অন্যায় না যারা আল্লাহর বিচারে অন্যায় দেখতে পায় মানুষের বিচার কি আছে মানুষের বিচারে বিশাল ভুল আছে এটা মানুষের ব্রেন থেকে তৈরি সমান অধিকার নারীকে দেওয়া হয়নি যথার্থ অধিকার দেওয়া হয়েছে তার মধ্যে পুরুষকে এক ধাপ বেশি অধিকার দেওয়া হয়েছে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 কিন্তু এই গর্বের মাধ্যমে অপরকে তুচ্ছ করা যাবে না অপরকে তুচ্ছ করা মানে যে বাস আমি জান্নাত জাহান নামি বুঝতে পারলেন কিন্তু মনে মনে সত্যিই গর্ব থাকতে হবে যে আমি একজন মুসলিম ওমান আমিলা মিনাল তার থেকে আর ভালো লোক কে হবে যে আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে এবং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 অনেক সময় খেলা দেখেছেন খেলাতে খেলতে খেলতে গোল হলে পরে সেচদা দেয় তাই না কিসের সেচদা এটা শুকুরের সেচদা এই সেচদার সঙ্গে খেলার সঙ্গে খেলা তাতে আবার শুকুর কি কিন্তু তবুও দেয় দেখেছেন অনেক সময় যে খেলার মাঠেই দাঁড়িয়ে গেল লম্বা করে হ্যাঁ কাতার বেঁধে নামাজ পড়তে শুরু করে দিল এটা একটা ইসলামের কি ইসলামের একটা নিদর্শন আপনি দেখেন যে আমি মুসলমান এবারে ভিতরে অহংকার যে অহংকার নিষিদ্ধ সেই অহংকার না গর্ব সর্বশ্রেষ্ঠ জাতি এবং আল্লাহ ইসলাম আল্লাহ কাছে দিনই হল ইসলাম এ তো গর্বের কিন্তু তার মানে গর্ব বলতে সেই অহংকার না এখানে সেই অহংকার আসবেও না সেই অহংকার আসবে না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 জাহান পরিচালনার জন্য সুন্দর একটি যদি বিধান না হয় তাহলে তার অনিবার্য বাংলায় আপনাদের জন্য নির্বাচিত কিতাব বুলুল মারাম মিন আদিল্লাতি হকাম এর মাধ্যমে দর্শ হাদিসের সুব্যবস্থা করা হয়েছে আপনাদের সকলকে শোনার এবং জানার জন্যুগুল মারামের ছটায় পুনঃ সম্প্রচার দুপুর দেড়টায় বাংলাদেশে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 Avail the opportunity with Dr. Zakir. Depending upon what is your interest, but a main aim should be to spend the message for last month. To implement the convincing Islamic-com-educational formula to excel in your career, Dekhun, career guidance. Aaj raat, shade-shade time, aap poonu shampra chaar. Shakaal Bangladesh-e. Peace TV, Banglaay.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 पांचाय पुनः सम्प्रचार रत बारोटाय बांगल टी बांगल है